ডাকার জন্য সির্কের যতগুলা পয়েন্ট আছে কোন পয়েন্টে দুনিয়ার মানুষ সেরেক করে আল্লাহ পাক সেই পয়েন্ট তুলে ধরছে যে এই বিষয়গুলো সিরকের বিষয়বস্তু এগুলাই মানুষকে এর আগে অনেকগুলো বিষয় আমরা দেখেছি আজকে সতেরো নম্বর আয়াত থেকে আমরা দেখবো ইনশা আল্লাহ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা নবী সালামকে এমন একটি বিষয় শিখিয়েছেন সেটি হলো মুশ্রিকেরা নবী সাল বলতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পুরাণ নিজে বানায় মোহাম্মদাল্লাম পো নিজে তৈরি করে প্রথম প্রথম বলতো যে রাত্রিবেলায় মোহাম্মদের কাছে পুরাইশদের বড় বড় কিছু পণ্ডিত রাত্রে গোপনে আসে আসে সেই তারা সহ বসে মোহাম্মদ সাল্লাম রাত্রে এগুলো তৈরি করে তৈরি করে সকালবেলা আমাদেরকে শুনে এখন রাত্রে পাহারা বসানো হইল যে কে কে আসে রাত্রে দিকে বাড়ির দিকে যত রাস্তা আছে সব রাস্তার পাশে বসা সারা রাত সারা রাত পাহারা দিল কাউকে দেখলো না সকাল বেলায় আমি বিচার নতুন নতুন আয়াত শুনেতেছি তখন চিন্তা পড়ে গেল কি ব্যাপার কালকে রাত্রে তো কেউ আসে নাই কেউ আসলো না আবার নতুন এই আয়াত আসলো কোথা থেকে সে এবার বলল যে তাহলে বোঝা যায় কোন মানুষ আসে না জিন আসে রাত্রে মানুষ আসে না এরপরে মানে জিন যদি আসতো তো নবীসর রাত্রে জিনের সাথে কথা বলতেন না রাত্রে ফাহারা দিয়ে দেখা গেলো যে নবী সরসালাম কোন জিনের সাথেও কথা বলে নাই নবী সালাম শুধু রাত্রিবেলা শেষ রাত্রে উঠে লাইলের মধ্যে যে আয়াতগুলো নাজিল হয়েছে শুধু ওগুলোই তালাবাত করছে কাপড়েরা শুনলো যে মোহাম্মদাম যে আয়াতগুলো আমাদেরকে শোনায় ওই আয়াতগুলোই নামাজের মধ্যে সলাহাতের মধ্যে তালাবাত করতেছে এর বাহিরে কোন জিনও রাত্রে আসে নাই এর তারা বলল যে জিনও আসে না কোন মানুষও আসে না মোহাম্মদাম নিজে নিজে বানায় আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে নিজে বানায় তো মোহাম্মদাম বানাইতে হলে মোহাম্মদ সাল্লাহামের কাছে এরকম জ্ঞান থাকতে হবে না তার কোনো উস্তাহ থাকতে হবে না তিনি কোনো কবির কাছে কোনো পণ্ডিতের কাছে কোনো লোকের কাছে শিখতে হবে না নবী সালাম তো কারোর কাছে শিখেন নাই এজন্য আল্লাপাক ষোলো নম্বর আয়তে সেটা জবাব দিছেন যে আপনি তাদেরকে বলেন বাকাদ কাবলিহি আমি তো তোমাদের মধ্যে ইতিপূর্বে ৪০টি বছর তোমাদের মধ্যে জীবন অতিবাহিত করেছি এই চল্লিশ বছরে তোমরা কি আমাকে দেখছ যে আমি শিক্ষকের কাছে দেখা নেই এরপরে আল্লাপা নব্বইকে শিখাই দিচ্ছে যে আপনি কথাটা বলেন ওই যে ব্যক্তি আল্লাহর নামে কথা তৈরি করে যে এটা আল্লাহ কাজি আয়াত অথবা আল্লাহর সুস্পষ্ট আয়াত দেখার পরেও এটাকে মিথ্যা বলে দুইটা কথা বলছে একটা কথা হলো যারা নিজে তৈরি করি বলে যে এটা আল্লাহ আরেকটা হলো আসলেই এটা আল্লাহ কিন্তু আল্লাহর জানার পরেও দেখার পরেও বলে যে না এটা মিথ্যা আল্লাহ বলছে এই দুই ধরনের লোকের থেকে বড় জাহালেমার কে হইতে পারে এখানে নবীশ্বরুল ইসলামকে আল্লাহ বলছেন যে আপনি এই কথা বলেন যে যদি আমি যদি তৈরি করে আল্লাহর নামে বলি তাহলে আমার সে বড় জাহালেমার জমি নেই আর যদি আল্লাহর আয়াত নির্দিষ্ট হওয়ার পরে মানে এটা সঠিক আল্লাহর আয়াত হওয়ার পরে তোমরা যদি যে না এটা মিথ্যা থেকে বড় আল্লাহটা করান এখানে অনেক জায়গায় বলছেন কিন্তু সফের মধ্যে বলছেন ওই ব্যক্তির কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে ইলাল ইসলাম ওই ব্যক্তি দাওয়াত ইসলামের দিকে আহ্বান করে মানে যে মানুষটা ইসলামের দিকে আহ্বান করে সেই মানুষটা কেমন করে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে আল্লাহ সেখানে দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন রেখেছেন যে ওই মানুষটা ইউদ্ ইসলাম ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে ইসলামের দিকে সেই মানুষ কেমন করে আল্লাহর নামে আল্লাহ এখানে আল্লাহ বলতেছেন যে রাসুল বলতেছেন আপনি বলেন যে আমি যদি তৈরি করে আল্লাহর নামে বলি তা আমার থেকে বড় জাহ আল্লাহর জমিনে আর নাই আর যদি তোমরা আল্লাহর আয়াতকে কে মিথ্যা প্রতিপন্ন করো তো তোমাদের থেকেও বড় জাহ আর জমিনে নেই টিকবে না বেশিদিন টিক না এটা সফল হবে না কারণ কত কবি কত কবিতা লিখেছেন সেই কবিতা নিজের রচিত জিনিস কত জিনিস পৃথিবীতে নাই আজ থেকে হাজার হাজার বছর আগে কবিরা কত কবিতা লিখে গেছে কিন্তু আল্লাহ বলতেছেন যদি সেটা আমি এটাও পৃথিবীতে কোনোদিন আঠারো নম্বর আয়া প্রত্যেক দায় আল্লাহকে মুখস্থ রাখতে হবে এটা আপনাদের একটা পড়া দিয়ে দিলাম দিতে গেলে আল্লাপায় আল্লাহ রামকে দা ইল আল্লাহ এটা শিখিয়ে দিচ্ছেন শিরকের একটা মূল পয়েন্ট হলো সাফাত সাফাত কেন্দ্রিক সিরক মানে দুনিয়াতে যত মানুষ করেছে যুগে যুগে তার বড় একটি কারণ ছিল সুপারিশ সাফাত সাফাত কেন্দ্রিক শিল্প আজকের যুগীয় পৃথিবীতে যত মানুষের সেরেক করে বিশেষ করে আমাদের দেশে যত মানুষ সেরেক করে তার বিশাল একটি অংশ হইল সুপারিশ কেন্দ্রিক সাফাত কেন্দ্রিক আপনার যত সেরেক করে কবর কেন্দ্রিক সেরেক মাজার কেন্দ্রিক সেরেক তারপরে মৃত ব্যক্তি কেন্দ্রিক শিরক এইগুলার মূল কারণ হলো সাপাত জীবিত থাকা অবস্থায় বুঝলাম যে জীবিত থাকা অবস্থায় উনার একটা পাওয়ার আছে কিছু করতে পারে বিশ্বাস করে করতেছে দেখা গেছে উনি মারা গেছেন মারা যাওয়ার পরে আরো বেশি করতেছে মানে জীবিত অবস্থায় যা করছে সেরেক ওই মানুষটা মারা যাওয়ার পরে আরো সেরেক বেড়ে যায় দেখা যায় যদি বলা হয় যে অমুক দরবারে আজকে ওরো শরীফ হবে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের অভাব নাই ওর শরীফে আচ্ছা নবী সালামের জীবনে সাহাবাইরস শরীফ করছেন নবী সালামের পরে বছর আল্লাহ জীবিত ছিলেন যে সাহাবিদের কাছে দুনিয়ার সবকিছুর চাইতে সবচেয়ে বেশি মোহব্বতের ছিল কে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম নবী জন্য কয়বার ওর শরীফ করছেন সাহাবাই কিরাম একবারও করেন আজকের যুগে আমরা দেখি কবর কেন্দ্রিক মাইনত কেন্দ্রিক মৃত ব্যক্তি কেন্দ্রিক ওরস শরীফ এই অরস শরীফ কেন মাইন্যত কেন্দ্রিক এত সেরিক কেন কবরে গিয়ে মানুষ করে করে না আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কবরে গিয়ে কবরে করতেছে। কবরকে স্পর্শ করে কবরকে ধরে কান্নাকাটি করতেছে কবরে যিনি শুয়ে আছেন ওনার কাছে বিপদ থেকে মুক্তি চাইতেছে সাহায্য চাইতেছে ছেলে মেয়ে চাইতেছে গাড়ি একটা নতুন কিনে ওখানে নিয়ে দেখাইতেছে যে বাবা আপনি এটা দেখে রাখিয়েন মরে গেছে বাবা বাবাকে যাই বলতেছে বাবা গাড়ি এটা দেখে রাখিয়েন আল্লাহকে দেখে রাখার জন্য বলতেছে না বলতেছে বাবাকে এটা দেখে রাখে এই যে মানুষটা মারা যাওয়ার পরেও আরো বেশি করতেছে এর মূল কারণ হলো সাফা মানে তার বিশ্বাস যে আল্লাহর অলিরা বা এরকম নাক্কার বান্দারা মারা যাওয়ার পরেও আরো বেশি শক্তিশালী হয়ে যায় জীবিত অবস্থার চেয়ে মৃত অবস্থা আরো বেশি শক্তিশালী এবং উনি আল্লাহর মোকার রাবিন লোকটাকে কিছু হাদিয়া তোফা ঘুষ দিলেই তো উনি আপনার কাজটা আদায় করে দিবেন এই দেখবেন হাসপাতালে ডাক্তারের সে কর্মচারীদের কিন্তু মানে ব্যবসা বাণিজ্য ভালো এই যে কদিন আগে পত্রিকায় বিশাল প্রতি কর্মচারী তাদের প্রত্যেকে মেরে ফেললো না তারপরে প্রতিবেদন বিভিন্ন কিছু বের তাহলে আপনার একটা বড় ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া দরকার তো সরাসরি যোগাযোগ করলে হয় না আপনি তার তার যোগাযোগ করেন দুনিয়ার মানুষ মনে করে যে আল্লাহর কাছে সাফাহাত আল্লাহ বাঁচতে হলে কি করতে হবে বাঙ্গালি পদ্ধতি বাঙ্গালি পদ্ধতি হলো ওই সুপারিশ মানে লোক ধরতে হবে যারা আল্লাহর নিকটে থাকে আল্লাহর অফিসে থাকে ধরে যদি এদেরকে কিছু নজর ঘুষ কিছু ওরস এরকম দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটাই জাহাজে তুলে ফেলবো অথবা ট্রেনে তুলে ফেলবো অথবা যেটা পাওয়া যায় গাড়ি সেটাতে তুলে আমাকে জান্নাতে নিয়ে যাবে কি বলেন এই বিশ্বাস না অধিকাংশ মানুষের এই যারা শির্কের পিছনে দৌড়ায় তাদের নিরানব্বই মানুষের বিশ্বাস এটা যে আমাদেরকে আমাদের এই দরবারের হুজুর বাবা বা যিনি আছেন তিনি আমাদেরকে সুপারিশ করে এই বিশ্বাসে কিন্তু সে এখানে সেরকের মধ্যে নিপতিত হচ্ছে এই সাপাত কেন্দ্রিক শিল্প এটা আজকের যুগের নতুন শিল্প না এটা হাজার হাজার বছরের পুরানা শিল্প এই জন্য আল্লাহ রব আল কোরআনে কারিমে এই সাফাতের বিষয়টা অসংখ্য বার আল্লাপাক তুলে ধরেছে এই সুরাই ইউনুসের আঠারো নম্বর আল্লাহাকিম আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের এবাদত করে আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করে এবাদত মানে কি আবাদত নামাজ রোজা হদ জাকাত এগুলো যেমন আবাদত দোয়া এটা একটা আবাদত আর দোয়া স্পষ্ট দোয়া এই কার কাছে করতে হবে শুধুমাত্র আল্লাহর শুমাত্র আল্লাহ আল্লাহর আবার আপনি মাজারে দরবারে বিভিন্ন জায়গায় গিয়ে ওই বাবার কাছেও দোয়া করলেন দোয়া মানে কি ছাওয়া আপনি চাইলেন যে আমার একটা সন্তান নাই আমাকে একটা সন্তান দেন আমি খুব অভাবে কষ্টে আছি আমার অভাবটা দূর করে দেন আমি একটা অসুস্থতায় আছে আমার রোগটা ভালো করে দেন আমি অসুস্থ আমার বিপদ আপদে আছি আমার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ এটা একটু ভালো করে দেন তো দোয়া তাহলে এই যে যাদের কাছে আপনি দোয়া করতেছেন আল্লাফা বলতে মা আল্য়াদুরাল তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না কোনো উপকারও করতে পারে না এরা ক্ষতি করারও মালিক না উপকার মালিক না এরা নিজের মালিকও তো নিজেরা না কত বাবা দেখেন অসুস্থ হয়েছে বাবা নিজেকে নিজে সুস্থ করতে পারে না মানুষ গিয়ে বাবার কাছে বাবার নিজের মালিক নিজে না নিজের অসুস্থতা নিজে দূর করতে পারে না আরেকজন যায় তার কাছে অসুস্থতা দূর করার জন্য বাবার বিপদ বাবা দূর করতে পারে না আরেকজন যায় বাবার কাছে বিপদ দূর করার জন্য আল্লাহ তারা কোন তোমাদের কোন উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না উপকার ক্ষতি সম্পন্ন করার মালিককে একমাত্র আল্লাহ সোহান মানুষ বিপদে পড়ে যদি ডাক আল্লাহ আমাকে সাহায্য করেন এটা কি আবাদত না শিল্প যদি বলেন যে আমি রাসুলকে ডাকছি রাসুলকে ডাকলেও শিল্প কারণ আপনাকে বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাসুলও না রাসুল আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না এরপরে যদি আপনি বিপদে আলী কে ডাক মারেন এটা কি যদি বলেন এগুলো সব সিরক আল একমাত্র বিপদে আপদে সর্বক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার কাছে শুধুমাত্র সাহায্য চাই আপনার কাছে যখন তুমি কোনো সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ ছাড়া কোন মাখলুকের কাছে কোনো বিপদ আপদে সাহায্য কোন কিছু চাওয়া যাবে না এটা শেষ আল্লাহ বলতেছেন এখন তারা যাদের আবাদত করে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তারপরেও কেন তারা আবাদত করে নবী সালাম জিজ্ঞাসা করেন আচ্ছা তোমরা যে সকল মূর্তির এবাদত বন্দী করো এ সকল মূর্তিরা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ওই মূর্তিরে মারি ফেললে মূর্তি নিজেকে বাঁচাইতে পারে না তাহলে তারপর ওখানে আবাদত করো তখন মুর্শিকেরা জবাব দিয়েছে বলছে যে মোহাম্মদ সাল্লা এই যে আমরা মূর্তিগুলোর আবাদত করি এগুলো তো এরকম মূর্তি না এই মূর্তিগুলা কার আপনি কি জানেন এই মূর্তিগুলা পূর্ববর্তী নবীদের ইব্রাহিম আলহ ইসালামের মূর্তি ইসমাইল ইসমাঈল আলহিসের মূর্তি আর বড় বড় নবীদের মূর্তি তারপর আমাদের বড় বড় পূর্বেকার যে আল্লাহর অলিরা ছিলেন সেই অলিদের মূর্তি আমরা যে বাদত পূজা করি না আর করি কেন হাওলা এরা কেমত ময়দানে আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে এরা খোলামেলা বলে দিছে কোনো কিছু আর লুকায় রাখে নাই বলছে যে এদের আবাদত করার পিছনে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো এদেরকে যদি এদের সাথে যদি একটু লাগাই রেখতে পারি তাহলে কি ময়দানে এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে বাঁচাই দিবে উদ্ধার করে দিবে ঠিক একই জিনিস আজকের যুগেও লক্ষ লক্ষ মানুষ এই সিরকের মধ্যে নিপতিত আছে যে আমাদের কেউ সুপারিশ করবে যে যার কোনো ফির নেই তার ফির শয়তান আবার বলে যে ফির না ধরলে তো আপনি সুপারিশে পাবেন না কেমত ময়দানে সুপারিশে পাবেন এরকম বলে না সুস্পষ্ট সিরকি কথা তা আল্লাপাক বলতেছেন এরা বলে মুশ্রিকেরা বলে যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে করবে। মানে কারো কোনো ক্ষমতা নাই তোমার জন্য সুপারিশ করা। তোমার জন্য সুপারিশ করার ক্ষমতা মালিকানা সম্পূর্ণ আল্লাহ এরপরে দেখেন এই এই মুশ্রিকদের কথাটা আল্লাহাকে একটা সুন্দর জবাব দিচ্ছেন আপনি তাদেরকে এই জবাবটা দেন আল্লাহ তোমরা কি আল্লাহ রকে এমন একটি বিষয়ের সংবাদ দিচ্ছ যে বিষয়টা সম্পর্কে আসমানে এবং জমিনে আল্লাহ জানেন না মানে এরা জন্য সুপারিশ করবে এই বিষয়টা তো আসমানে এবং জমিনে যা কিছু আছে এর কোন আল্লাহর জানা নেই তো তোমরা এরকম একটা জিনিস আল্লাহকে জানাচ্ছ যে জিনিস আল্লাহ জানে না কথাটা কি বুঝতে পারছেন মানে আল্লাহ জানেন না যে এরা সাফাত করবে তোমরা জেনে গেছো যে এরা তোমাদের জন্য সুপারিশ করবে এরা যে তোমাদের জন্য সুপারিশ করবে এটা তো আল্লাহ জানে না অথচ তোমরা জানো যে এরা তোমাদের জন্য সুপারিশ করবে এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছি বলেন্লাহ যে তোমরা কি আল্লাহকে এমন একটি বিষয়ের সংবাদ দিচ্ছ যে বিষয়টা আল্লাহ জানেন না অথচ আসমান জমিনের এমন কোন এলেম নাই যে এলম আল্লাহ জানেন না তাহলে আসমান জমিনে নাই এটা মিথ্যা এটা বাতিল এইরকম কেউ তোমাদের জন্য কে আমার তোমাদের আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না